যে মকদুব আলাইহিম দিনের পথে আমাদের চলে যাবে না আমরা জীবনে গজব টেনে আনবো না আমরা বিভ্রান্ত হয়ে জাহান নামে যাবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন দর্শক যাতে এই কঠিন যুগে যে যুগে পৃথিবীতি একটি গ্রামে পরিণত হয়েছে এক জাতির সমস্ত কৃষ্টি কালচার বিভ্রান্তি অনৈতিকতা তাদের অন্যায় ব্যবীচার অজাচার সব কিছু এখন সবাই দেখতে পাচ্ছে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 তার সৌন্দর্য আরো বাড়িয়ে দেন তার মধ্যে আরো যোগ্যতা দিয়ে দেন তার প্রতি মেয়েটি খুবই ভালো আর যারা বিবেচনা চলে দেখলে মানুষ বলে ও এটা তো পছা জিনিস আরেক খারাপ পথের অনুসারে সবাই মনে করে ক্ষণকালের সঙ্গী হিসেবে পেতে চাইলেও জীবন সঙ্গী হিসাবে এদেরকে কেউ পেতে চায় না যাদের রুচি আছে তারা চায় না তোমরা মুসলিমা চলো না কোনো প্রাপ্তি নেই যৌবন দিন আছে রাস্তাঘাটে কিছু ক্ষণিকের সঙ্গী স্বার্থের সঙ্গী পাবা দুধের মাছি পাবা বসন্তের কুকিল পাবা বসন্ত নাই কুকিলও নেই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 এই সেদিন একজন বললেন তো ছয় মাস পরে খবর হলো উনি মারা গেলেন আহারের জীবন এই আল্লাহ বলেছেন যে নারীরা আজকে রূপ প্রদর্শনী করে বেড়ায় তারা দল লিন তাদের উপর আল্লাহর গজব পড়েছে তারা বিভ্রান্ত হয়ে জাহান নামের পথে চলে গেছে মুসলিম বলেছেন সেনফানি মিনা হালিনার আমারও মতো দুই দল লোক তারা জাহান নামিলাম রহমা তাদেরকে আমি দেখিনি সামনে আসবে এরা সব মকদুব আলহিম এবং দলের অনুসারী একদল হলো পুরুষ লোক কিছু লোক তাদের হাতে আছে গরুল নাজের মতো মোটা মোটা লাঠি মানুষকে পিটায় এই লাঠি দিয়ে এরা বিশ্বব্যাপী নিরাপত্তা বাহিনীর লোকেরা যে নিরাপত্তা বাহিনীর লোকেরা অন্যায় ভাবে মানুষকে বিচার হওয়ার আগেই পিটাবে তাকে পিটাবার অধিকার তো নাই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 উপযুক্ত জিনিস মানুষ পেলেও দিবে জাহানের যুগের কোন চিন্তা চেতনা মুসলিমরা গ্রহণ করবে না এতে তাদের কোনো লাভ নেই ক্ষতি ছাড়া যাহান নামে যাওয়া ছাড়া আর কিছুই হবে না যেমন আল্লাহ কোরআনে হাকিমে বলছেন পদ্ধতি অপরাধ করলে ধ্বংস আসবেই কমে আধ ধ্বংস হয়েছে কমে সামুদ ধ্বংস হয়েছে কমে নু ধ্বংস হয়েছে সেই চিহ্নগুলো এখনো আছে পৃথিবীতে নুহের কিস্তি এখনো যুদি পর্বতের উপরে আছে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 যে মকদুব আলহিম দলদের পথে চলে কি সর্বনাশা হয়েছে ওদের তোমরা দেখো বুখারিতে সাত হাজার লাইফ স্টাইল তোমরা অনুসরণ করা শুরু করবে তোমাদের ভুলের কারণে অজ্ঞতার মূর্খতার কারণে আবুজার কেফারি রাদি আল্লাহ একদিন বেলালকে গালি দিয়েছিলেন ইয়াবনা সাউদা কালিমায়ের ছেলে মা কালী কৃষ্ণাঙ্গি বেলালিয়ত রয়ে গেছে একটা অংশ রয়ে গেছে তোমাদের তোমার ভিতরে এক তিনি বলেন যে আমার এই বার্ধক্যের সময়ও কে পারেছেন নিহ ইহা রাসুল তিনি বললেন হ্যাঁ রয়েছে ভাই বেদারা একটি বিরতির সময় হয়েছেন সালা বিরতি পর আবার আসবো অপেক্ষায় থাকুন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 करची, प्रकस करते। कारोन, आपना आर आमार देखून, शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सातटादेट ठीक है দাজ্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দাজ্জাল কা মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বিদ্য উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ করবে সাথে আলামত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতি শেষ হলো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 উঠছেন না শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিলেন প্রিয় ভাই বোনেরা আজকে মূল স্রোত ধারা থেকে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামার মোহাম্মতের মূল ধারা থেকে ছিটকে গিয়ে যারা ইউরোপিয়ান ওয়েস্টার্ন কালচারে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 পরিতপ্তদের কালচার তারা নিয়ে এসছে জান্নাতের চলে যাচ্ছে এই দুঃখের পথে তাপের পথে ধ্বংসের পথে আর কত কাল চলবেন যারা চলে গেছেন তাদেরকে বলছি আর যারা তো সেরাতে মস্তকিমে আছেন আলহামদুলিল্লাহ তারাও চেষ্টা করুন যারা অভিশপ্তদের পথে গেছে তাদেরকে যাতে ফিরে আনা যায় মুসলিম হওয়া যায় প্রাকটিসিং মুসলিম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 যে তিনি নাজার আমি জাহেলি জাহেলিমের এক হাজার ছয়শ ছাপ্পান্ন নম্বর হাদিস তিনি মানত করেছেন জাহেলি যুগে জাহিলি যুগে যেটা মানত সেটা যদি জাহেলিদের মতো হতো তাহলে তো পালন করার কোন সুযোগ থাকতো কিন্তু যদি মসজিদে হারামের হয় তাহলে সেটা করা যাবে নবীজি কে তিনি বলেছেন নবীজি বলছেন ঠিক আছে তারা যে বাইতুল্লাহ রেখে গেছেন এটা সেখান থেকে নেওয়া অতএব এটা ঠিক আছে এটা মকদুব আলহিম দলিনের পথ নয় প্রিয় দর্শক আশেছে দিঘেনা দিয়ালা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 এই জন্য নিজেরই স্ত্রীকে তার কাছে জিনার জন্য পাঠিয়ে দিতেন আউজবিল্লা কত নির্লজ মানুষের বংশ হতে পারে বাহ্যিক খাঁটো কালো কুচরি কিন্তু আল্লাহ তারা এমন মনসিক ন্যায় পরায়ণ সষ্টা যে যাকে বাহ্যিক রূপ কম দিয়েছেন অভ্যন্তরে এত সৌন্দর্য দিয়েছেন যে সম্পূর্ণ পুষিয়ে দিয়েছেন কোনো মানুষকে আর ঠকান আবার যার বাহ্যিক খুব জৌলুস দেখা গেল অভ্যন্তরে কম যার বাহ্যিক নাই তার অভ্যন্তরে আল্লাহ একেবারে জলস সৌন্দর্য জ্ঞান গরিমা বুদ্ধি প্রতিভা দিয়ে ভরপুর করে দিয়েছে অত কি প্রয়োজন দেখতে একটু হয়তো কদর্য কোনো সমস্যা নেই আসলে মানুষের মধ্যে কোনো কদর্য নাই কারণ লাকাত খালাকলে ইনসান আফি আহসানি তা কবি মানুষকে আমি সুন্দরতম গঠনের সৃষ্টি করেছি সবাই সুন্দর যত কুচ্ছিতে হোক এই মানুষটা যখন অন্য একটা প্রাণীর সাথে আপনি মিলেবেন দেখবেন মানুষটা কত সুন্দর আপনার তাকে কত যোগ্যতা দিয়েছেন কত বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন আকল প্রতিমা একটা রুহ একটা প্রাণ দিয়েছেন যেটা আর কাউকে দেননি না ফাকুফি হেমের রুহি আদমের মধ্যে আমার রুহ আমি ফুঁকে দিয়েছি এটা তার কাউকে দেয়া হয়নি জীবের যে আত্মা মানুষের তো সে আত্মা নয় জীবের আত্মাও আছে আবার আলাদা একটা মানব আছে যেটা দিয়ে সে আল্লাহ সান্নিধ্য অর্জন করে আল্লাহ নৈকট্য প্রাপ্ত হয় সুবাহ মকদুব আলহিমদের পথ পরিহারের আরো কতগুলো উদাহরণ আমরা দিচ্ছি যেমন নবী সাল্লাই সাল্লাম তিনি বলেছেন একটু আগে আরবাহ ইমিনা আমার উম্মতের চারটি স্বভাব জাহেরি যুগের মানুষ যে স্বভাবের মতো সেটা অবশ্যই গিয়েছে মৃত ব্যক্তি যেন ক্রন্দন করা এবং বুক ফেড়ে ফেলা হল একবার হিজের নামক জায়গা দিয়ে যাচ্ছিলেন যে হিজের পাশে কি আল্লাহ আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন এটা সামুদ গোত্রের লোকদের জায়গা যেখানে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 তো সেখান দিয়ে যখন যাচ্ছিলেন নবী সাল্লাম তাদের কূপের পানি সাহাবিরা নিলেন সেটা দিয়ে তারা আটার কাই করলেন নবী যে নির্দেশ দিলেন যে তোমরা যে পানি তুলছ সব ফেলে দাও যেটুকু কায় তৈরি করেছ তোমরা খেও না এটা উঠকে খাইয়ে দাও তোমরা খেতে পারব না তাদেরকে নির্দেশ দিলেন যে কূপ থেকে সালে আল্লাহ সাল্লাম পানি পান করতেন পানি নিতেন সেখান থেকে পানি তুলো দেখুন গজবেন যারা জান্নাতের পথের যাত্রী তাদের এইভাবেই স্বকীয়তা রক্ষা করতে হবে আবার বলেছিলেন এই সামুদ যেখানে ছিল পাহাড় কেটে তারা ঘরবাড়ি বানিয়েছে পাহাড়ের ভিতরে খেলার মাঠ বানিয়েছে পাথর কেটে মানুষ ছিল যেমন বলেছেন বিল ওই সামুদ যারা উপত্যকায় পাহাড় কেটে পাথর কেটে বাড়ি বানিয়েছে এমন শক্তিশালী জাতি নবীজি বলেছেন এরা মকদুব আলহিম ছিল এদের বাড়িতে যদি ঢুকো কাঁদতে কাঁদতে অতএব তোমরা বিপরীতটা করো কাঁদতে কান্তে ঢুকো যা আল্লাহ আমাদেরকে আজাব দেবেন না যাতে করে ওই শাস্তি তোমাদের উপর না আসে এই হাদিসটি তেত্রিশশো নম্বর হাদিস হিসাবে বোখারি রয়েছে উনত্রিশশো আশি নম্বর হাদি হিসাবে মুসলিমে রয়েছে এখানে নবী সাল্লা সব মকদুব আলহিমদের বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন হ্যাঁ ঢুকলে কাঁদতে কাঁদতে ঢুকা যাবে যেটা আল্লাহ নিয়ামতপ্রাপ্তদের অভ্যাস আল্লাহর ভয়ে ক্রন্দন করা প্রিয় ভাই বোনেরা এভাবেই সর্বক্ষেত্রেই নবী সাল্লাহ আলাইস্লাম মুসলিমদেরকে এসব অভিশপ্তদের জীবন বোধ জীবন ধারা থেকে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 এক শ্রেণীর মুসলিম যারা ধারা থেকে ছিটকে পড়েছে তাদের এরা চলে তাদের কাছে যায় যে কোনো সংকট হলে এরা ওদেরই শিষ্য নজ্লাহ আলী এই মন্দ পরিণতি থেকে আল্লাহ আমাদের উদ্ধার করে আমরা দোয়া করছি আল্লাহ তারা আমাদেরকে আমরা আজও বুঝবো না আল্লাহ আমাদেরকে আপনি দান করুন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 so if jesus christ peace be upon him bed for three days who control the world that means even go by it. the freedom to unmask through so the various ways which we can prove the argument yeah, to be wrong dekhun dr jakir Shonge alap kori prothi sonibar rachar shattai apuna shamprachar shakal sade not a bangladesh he peace tv banglaya ठीक जकत खान मतानी मानुषर अर्थनिक प्रथम श्रेणी जो যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জকাত ও সকাতল ফিত্র প্রতি শনিবার রাত দশটায় আনসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়